অগন্তি উজ্জ্বল সবুজ পাতা হাওয়ায় নাচ করত বহু দূর থেকে পাখিরা আসতো এর ডালে বসার জন্য এবং সারাদিন কিচির মিচির করে গান গাইত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 ওর পরিকল্পনা ভবিষ্যৎ নিয়ে ওর চিন্তাধারা ওর ভাবনা আর প্রতিদিন স্কুলে কী হতো সব কিছু গাছটি মন দিয়ে ছেলেটির কথা শুনত এবং ওর সঙ্গে হাসত ওরা একে অপরের স্বপ্ন বুঝতো এবং ওদের সম্পর্ক গাঢ় হয়ে ওঠে ছেলেটি পাতা জড়ো করে মুকুট বানিয়ে সেটা পরে রাজার মতো আচরণ করত ও গাছের ডালে উঠে তাতে দোলনা চড়ত জল ঠান্ডা বাতাস এই জন্যই তুমি এত আনন্দে থাকো আমিও যদি এখানে সব সময় থাকতে পারতাম এই জল সূর্য এবং বাতাস সময় থাকবে ভাগ করে ক্লান্ত হয়ে গাছের ডালেই ঘুমিয়ে পড়তো দিন যত এগোতে থাকে ছেলেটি বড় হতে থাকে এবং তার নতুন বন্ধু হয় সে ব্যস্ত হয়ে যায় এবং গাছের সঙ্গে কম সময় কাটাতে লাগে ठीक सूर्य अस्त जा কি সুন্দর দৃশ্য দেখতে পাও তুমি আমি যদি এখানে সব সময় থাকতে পারতাম আমার কপাল কতটা ভালো জানি না কিন্তু সূর্য এখানে সব সময় থাকবে তোমার সাথে আমার সময় সময় কাটাতে ভালো লাগে তুমি তুমি এখানে সব সব থাকতে পারো জানি এই ভালোবাসো সেটা অত সহজ নয় তোমার কোনো দায়িত্ব নেই আমায় পড়াশোনা করতে হবে কিছু হওয়ার জন্য নিজের ভবিষ্যৎ বানাতে হবে আমিও আনন্দে থাকতে চাই তুমি কি এখানে আনন্দে নেই खूब खुशी जत गिर मन आनंदे नेचे उठे सोजा माथा तुले गले बंधु डाले उठे দোল খাও আর জিনিস কিনতে হবে আমি দুনিয়াটা দেখতে চাই তোমায় এত মন মরা দেখাচ্ছে আমার টাকা চাই গাছ এই দুনিয়াতে আনন্দে থাকার জন্য টাকা লাগে পাতা আর আপেল সত্যি গাছ আমি নিতে পারি আপেল তাতে কি তুমি খুশি হবে হ্যাঁ ধন্যবাদ গাছ তুমি সবার চেয়ে ভালো ছেলেটি তারপর গাছে উঠে সব আপেল পেরে নিয়ে যায় বাজারে বিক্রি করতে গাছ ছেলেটিকে সাহায্য করতে পেরে খুব খুশি হয় তারপর আবার অনেক দিন ছেলেটি গাছের কাছে আসে না এবং গাছের মন খারাপ হয়ে যায় পাখিরা আসে নিজেদের মতো গান গিয়ে চলে যায় গাছ অপেক্ষা করতে থাকে লম্বা লম্বা ডাল ছড়িয়ে পাহাড়ের একেবারে ঢালে এই আশায় ছেলেটি ফেরত আসবে তারপর একদিন ছেলেটি ফেরত আসে এখন আমি বিয়ে করেছি গাছ আমার বউ বাচ্চা আছে তুমি সত্যি অনেক বড় হয়ে গেছ কিন্তু তোমায় মন মরা দেখাচ্ছে কেন এটাই তো তুমি চেয়েছিলে আমার চিন্তা হচ্ছে গাছ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 গাছটি ওকে সাহায্য করতে পেরে খুব খুশি হয় গাছ আর পাখিদের সঙ্গে কথা বলতে পারে না কারণ তারাও ওর চারপাশে চক্কর দিয়ে উড়ে চলে যায় গাছের ডাল ছিল না পাখিদের বসে গান করার জন্য অন্যদিকে মাটিতে এলে গাছ সময় ওদের ছেলেটির কথা জিজ্ঞাসা করতো ट पाल्टे पा रास्ता उचो उचो बाड़ी हो देखे सबूज अरण्य पेटे से जगह बड़ बड़ इमारत बनाना हम मानूष आस गाचपला कटे निजे सबूज गुबी एका हो पड़े कपेक्षा कर दिन ऐलेटी आसे गाचर संगे देखा करते बस बस हो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 তুমি এইভাবে কাঁদছ কেন আমার স্ত্রী আমায় ছেড়ে চলে গেছে আমার ছেলে মেয়ে আমায় ভালোবাসে না আমি এখান থেকে দূরে কোথাও চলে যেতে চাই আর আমি এখানে থাকতে চাই না তুমি সব সময় আনন্দের পেছনে ছুটে বেরিয়েছ বন্ধু কিন্তু আনন্দ পাওয়ার অপেক্ষাটা তো তোমায় অবশ্যই করতে হবে এখানে কোনো আনন্দ নেই আমি যদি একটা নৌকো বানিয়ে এই ঝলমলে জলে ভেসে যেতে পারতাম আর সূর্যের উষ্ণতা অনুভব করতে পারতাম তাহলে আনন্দে থাকতাম তাহলে হ্যাঁ আমি তাহলে আনন্দে আর শান্তিতে থাকব নাও আমার গুড়িটা কেটে ওটা দিয়ে নৌকো বানাও তারপর জলে নেমে যাও সত্যি গাছ ধন্যবাদ তুমি খুব ভালো ছেলেটি যন্ত্রপাতি নিয়ে এসে গাছে গুড়ি কেটে নে দিয়ে একটা নৌকো বানায় ওকে আনন্দিত এবং নিশ্চিন্ত দেখায় গাছটিও ওকে সাহায্য করতে পেরে খুব খুশি হয় গাছ দেখে ও নৌকো নিয়ে জলে ভেসে যাচ্ছে গাছের সামনে ছিল সূর্য ফুরফুরে বাতাস ঝলমলের জল এবং ছেলেটি নৌকো করে যাওয়া গাছ আর নিজেকে ভাগ্যবান বলে মনে করে না ছেলেটিকে চলে যেতে দেখে ওর দুঃখ হয় ঠিক সূর্য অস্ত যাওয়ার যেমন দুঃখ হয় তেমন এবার পাহাড়ের ধারে শুধু গাছের স্টাম্পটাই ছিল বহু বছর কেটে যায় এবং গাছ আরও একা হয়ে যায় সে আর দূরের বাড়িঘর বা পাহাড় দেখতে পায় না সে আর মাথা উঁচু করে দাঁড়িয়ে সামনে বাড়ি বা মানুষদের দেখতে পায় না এখন সে কাঠের একটা টুকরো মাত্র সে পাখিদের মিস করে দূরের মাঠ ঘাট মিস করে নিজের বাড়ির আরাম মিস করে এদের চেয়ে বেশি সে নিজের বন্ধুকে মিস করে অবশ্য সেল কেটে দেওয়া হয়েছে সবুজ অরণ্য আর নেই ছেলেটির এখন বয়স হয়েছে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ও পুঁজো হয়ে লাঠিতে ভর দিয়ে হাঁটছিল মনে ভাব ভাবছিল গাছ বন্ধুকে আর পাবে কি না অপেক্ষায় বসে তুমি এসে গেছো আমি কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি হ্যাঁ তোমার দেখে খুব ভালো লাগছে আমি অন্য শহরে গেছিলাম কয়েক বছর ওখানে তোমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি খুবই দুঃখিত বন্ধু তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই আমার শাখায় আপেলও নেই আমার দাঁতে আর আপেল খাওয়ার জোর নেই আমার ডালপালাও আর নেই যে তুমি একটু দোল খাবে এই বয়সে আমি আর দোল খেতে পারতাম না আমার গুড়িটাও আর নেই যে তুমি তাতে উঠে বসবে আমি খুবই ক্লান্ত আর উঠতে পারতাম না গাছটি হতাশ হয়ে বলে আমি দুঃখিত বন্ধু তোমায় কিছু দিতে পারলে খুশি হতাম কিন্তু আমার কাছে কিছুই নেই এই পুরনো কাঠের টুকরোটা ছাড়া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 ভাগ সময় গুড়িতে বসে আরাম করো ভালো লাগবে এসো বন্ধু বসে পড় বসো আর বিশ্রাম নাও ছেলেটি গাছের ওপর বসে এবং লম্বা এক নিঃশ্বাস নেয় ও সূর্যাস্ত দেখে जल देखे तार चार जगत झेले गुब खुशी प्रकृति मानुष्क चिरकाले प्रकृति के सम्मान दिए बांचिए रखते है मन रेखो गाचर मानुष के प्रयोजन ए मानुष गाच के प्रयोजन अरण्य बचाओ प्रकृति बजाओ